ও তার স্ত্রীদের কেউ কেউ একই পাত্রের পানি নিয়ে গোসল করতেন মুসলিম রহমতুল্লা আলাহী এবং ওয়াহাব ইবনে জারির রহমতুল্লাহ সুবাহ রাজ আনু হতে তা ফরাজ গোসল ছিল বলে বর্ণনা করেছেন